এক গৌরব আইন জালুতের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম ইংরেজিতে একে বলা হয় দ্য স্প্রিং অফ গোলিয়ার আজকের আলোচনায় আইনজালুতের ঘটনাকে টেনে আনার মূল কারণ এটা সংঘটিত হয়েছিল রমাদান মাসে বরকতময় রমাদান মাসে আর চারিদিকের অন্ধকারে ঘেরা সে সময়ের মুসলিমদের জন্য এটা ছিল অনেক বড় একটা বিজয় মুসলিম হিসেবে ইতিহাসের অতি প্রয়োজনীয় এই অধ্যায় সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার আমরা কথা বলছিলাম কিভাবে মুসলিম উম্মাহ তখন বিভক্ত হয়ে পড়েছিল কিভাবে তখনকার নেতারা নিজেদের সিংহাসন রক্ষার জন্য উঠে পড়ে লেগেছিল প্রত্যেকে ছিল নিজেদের মসনতকে কিভাবে অক্ষত রাখা যায় সে চিন্তায় বিভোর অবশেষে সাইফা উদ্দিন কুতুস নামের একজন মানুষ অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়ান প্রায় পঞ্চাশ বছর ধরে কেউই অত্যাচারী তাতারিদের বিরুদ্ধে উঠে দাঁড়াবার সাহস করছিল না আমরা আগের পর্বে বলেছি, দুই সপ্তাহেরও কম সময়ে বাগদাদে বিশ লক্ষ মুসলিম হত্যা করেছিল সাইফুদ্দিন কুতুজ মুসলিমদের ঐক্যবদ্ধ করতে বেরিয়ে পড়লেন শুরুতে তিনি প্রতিবেশী নেতা দামাসকেসের আমির এবং সালাহিনের ছেলে কাছে গিয়েছিলেন কিন্তু দামাসকাসের আমির ওনাকে সাহায্য তো করলই না বরং ক্ষমতার লোভে তাঁতারিদের সাথে হয়ে আপন মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই লেগে গেল এইভাবে দিন চলতে থাকল এক সময় তাতারিরা দামাসকাসের সকল সম্পত্তি দখল করে তাকে তার গদি থেকেই বিতাড়িত করল কিছু মুসলিম বা নামধারী মুসলিম ভাবল সম্মান এবং ক্ষমতা বুঝি ইসলামের শত্রুদের সাথে আতাৎ করে আসবে যখনই তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে সম্মান খুঁজত তাদের কপালে যুক্ত অপমান এবং লাঞ্ছনা শত্রুরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই রকম শাসকদের ইচ্ছে মতো ব্যবহার করত আর কাজ শেষ হলে আস্থা করে ছুঁড়ে ফেলত এই শাসকদের কলঙ্কজনক ইতিহাস পড়লে আপনারা দেখবেন শত্রুদের কাছে বসতা শিকার আর মুসলিমদের বিরুদ্ধে শত্রুদের সহায়তা যারা তা করেছে তা আজকের দিনের গাদ্দাফি হোসনি মোবারকের তুলনায় কিছুই নয় আর দেখুন আজকে তাদের কি অবস্থা আল্লাহ কুতুজের প্রতি সহায় হলেন তারা কুতুজের ব্যবহার করেছিল তারপর এর ফলে সাইফাদ্দ কুতুজের সামনে নাসির ইউসুফ আল আইবে নিয়ে আর দুশ্চিন্তা থাকল না বলা যায় বেশ বড় একটা বাধা দূর হয়ে গেল যখন কেউ আল্লাহর সাথে দৃঢ় আন্তরিক ও নিবেদিত প্রাণ হয় তখন আল্লাহ সেই বান্দার জন্য বিজয়ের সব উপায় প্রস্তুত করে দেন সাইফুস ছিলেন আল্লাহর এক বান্দা। এদিকে সৈন্যবাহিনী জন্য অনেক প্রয়োজন ছিল এই কাজ সমাধার জন্য কুতুস বেছে নিলেন একজন নেককার আলেম এবং সত্যের মূর্ত প্রতীক আলি আব্দুস সালামকে আব্দুলসালামকে হিজ আব্দুস সালাম কুতুসকে প্রয়োজনীয় ফতোয়া আর উপদেশ দিয়ে সাহায্য করেছিলেন। প্রয়োজনের সময় এই গুরুত্বপূর্ণ ফতোয়া উম্মাহ কে দারুণ অনুপ্রাণিত করেছিল প্রশ্ন আসতে পারে। লোকজন কেন আল এই সালামের কথা মেনে নিয়েছিল এর কারণ হলো উনার ছিল ক্রুসেদারদের সাথে আতাৎ করা মুনাফিক মুসলিম শাসকদের বিরুদ্ধে কথা বলার এক সাহসী অতীত তিনি উম্মার এই মুনাফিকদের বিরুদ্ধে নিয়মিত কথা বলতেন যদি আজ তিনি বেঁচে থাকতেন তাহলে নিঃসন্দেহে আজকের পরাজিত মানসিকতার মর্জিয়ারা যারা শাসকদের পূজা এবং দাসত্ব করে বেড়ায় তারা তাকে খারেজি তাক ফেরি এবং উগ্রপন্থী বলে ট্যাগ দিত সে সময় সকল উলামাদের মধ্যে কুতুস শুধু আলেজ ইবেন সালামের কাছেই গেলেন কারণ হক আমির ঠিকই হক পন্থী আলেমদের চিনতে পারেন কুতুস গেলেন আলেজ ইবেন সালামের কাছে এবং জিজ্ঞাসা করলেন আমাদের কি করা উচিত আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য তাঁতাদের উপর ঝাঁপিয়ে পড়ব নাকি আরও অপেক্ষা করব। প্রায় অর্ধশত বছর ধরে কেউ তাতারদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায়নি কুতুজের প্রশ্নের জবাবে দৃঢ় ও সংকল্পবদ্ধ হৃদয় নিয়ে আলেজ ইবেন সালাম বলেছিলেন যুদ্ধ করো আমি তোমাদের বিজয় নিশ্চয়তা দিচ্ছি তিনি শুধু এটুকুই বলেছিলেন এই কথার মাধ্যমে তিনি তাদেরকে আল্লাহর উপর বিশ্বাসে অবিচল থাকার প্রতি ইঙ্গিত করেছিলেন সেই সময়ে আরো অনেক ওলামাই সেখানে ছিল কিন্তু আলেইজেন সালাম ছিলেন সবার কেন্দ্রবিন্দু কিন্তু তখন দরকার ছিল এমন এক পুরুষের যারা সত্য বলতে জানে সত্য বলতে পারে কুতুস বললেন আমাদের তো যথেষ্ট টাকা পয়সা নেই এই কথা শুনে আলা বলেন যখন শত্রুরা মুসলিমদের জায়গা দখল করতে চেষ্টা করবে তখন মুসলিমদের জন্য বায়তুল মালের সকল সম্পদ ব্যবহার করা জায়েজ এরপর সকল সম্পদ দল গঠন করতে ব্যয় করা হল বলা চলে সব কিছু শূন্য থেকে শুরু করা হলো। বায়তুল মাল অর্থাৎ মুসলিমদের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ফুরিয়ে গেলে মুসলিম শাসক চাইলে সচ্ছল জনগণের উপর প্রয়োজন মাফিক কিছুটা কর আরোপ করতে পারেন সেই সমাবেশে বেশ কিছু নেতা ছিলেন যারা ছিলেন অনেক ধন সম্পদের মালিক তাদের উদ্দেশ্যে আল এইস বলেন জনসাধারণের উপর ট্যাক্স ধার্য করার আগে শাসকরা তাদের অতিরিক্ত সম্পদ যা তাদের প্রয়োজন নেই সেগুলো দান করবে তারপর জনগণ থেকে কর সংগ্রহ করা হবে উপস্থিত নেতারা এই প্রস্তাবে রাজি হন তারা একে একে তাদের সমস্ত সম্পদ এমনকি তাদের স্ত্রীদের গয়নাগাটিও এনে হাজির করেন এবং উপস্থিত সকলের কাছে শপথ করে বলেন আল্লাহর কসম আমি কিছুই ফেলে আসিনি তাদের দেয়া সম্পদ যখন যথেষ্ট হল না তখন মিশরের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর এক দিনার করে ট্যাক্স ধার্য করা হয়েছিল তারপর সাইফাদ্দ কুতুস শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য করার জন্য অল্প সংখ্যক সৈন্যবাহিনীর একটা দল প্রেরণ করলেন তারা শত্রুপক্ষের একটা ছোট্ট দলকে দেখলেন যারা মুসলিমদের গতিবিধি লক্ষ্য করতে এসেছে ফলে সেখানেই সেখানে যায় তারই রেস ধরে উভয় পক্ষ দিনটি ছিল সালের দুই লক্ষ শত্রু বাহিনীর বিপরীতে মুসলিম সৈন্য ছিল মাত্র বিশ হাজার সঠিক সংখ্যা নিয়ে যদিও মতভেদ আছে কিন্তু এটাই মোটামুটি সঠিক মত আল্লাহ হালাকু খানকে ব্যস্ত রেখেছিলেন তারই এক আত্মীয়র সাথে এক যুদ্ধে সেটা ছিল চীনের কাছাকাছি তাই সে তার সবচেয়ে চৌকস রোমান জেনারেল কাতিভকাকে এই যুদ্ধের নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন কেউ কেউ বলে সে সময় তাতারদের শক্তি ও ক্ষমতা ছিল কিছুটা অবনতির দিকে আর হালাকু খান যাকে জেনারেল হিসেবে পাঠিয়েছিল সে অতটা দক্ষ ছিল না এ কারণেই মুসলিমরা তাতারদের হারাতে সক্ষম হয়েছিল যারা এই ধরনের অ্যানালাইসিস করে তারা বোঝে না বিচারের ফয়সালা আসমানে হয় জমিনে নয় বিজয় যে আল্লাহর পক্ষ থেকে আসে এই বিশ্বাসে তারা বিশ্বাস করতে চায় না তারা বিশ্বাস করতে চায় না আল্লাহ সাহায্যে আল্লাহ অবশ্যই গল্প তারা ফেদেছে তার সত্যতা যাচাই করতে ওই জেনারেল সম্পর্কে একটু পড়াশোনা করলেই যথেষ্ট সে ছিল তৎকালীন সেরা চৌকস জেনারেলদের একজন যোদ্ধা হিসেবেও তার সুখ্যাত ছিল কারো কারো মতে তার বয়স তখন ষাট বা সত্তর জেনারেল কাতিবগা সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছিল স্বয়ং চেঙ্গিস খানের কাছ থেকে চেঙ্গিস খানের সোনিপুণ রণকৌশল সম্পর্কে কে না জানে চেঙ্গিস খান এই ঘটনার চৌত্রিশ বছর আগেই মারা গেছে যা প্রমাণ করে জেনারেল কাতিবগার অন্তত ত্রিশ বছরের যুদ্ধের অভিজ্ঞতা ছিল সে ছিল একাধারে একজন অধিনায়ক একজন অগ্রদূত একজন সুকৌশলী যোদ্ধা এবং জেনারেল তাকে আটকাবার সাধ্য মানুষ এমনটাই বিশ্বাস করত আল্লা তালা বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন সুরা মোহাম্মদ আয়াত সাত রমাদানের পঁচিশতম দিনে আকাশ বাতাস প্রকম্পিত করে যুদ্ধের দামামা বেজে ওঠে তলোয়ারে ঝনঝন আছে চারিদিক প্রতিধ্বনিত হতে শুরু করে আল্লাহর সাথীদের আল্লাহ আকবর ধ্বনি প্রবল থেকে প্রবলতর হতে থাকে যুদ্ধরত সৈন্যরা এবং আশেপাশের উপত্যকায় বসবাসরত মানুষ যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি সবাই আল্লাহ আকবর ধ্বনিতে সরব হয়ে ওঠে মুসলিম সৈন্যরা তাতারদের বুহ ভেদ করে তাদের ভেতরে ঢুকে পড়ে তাতারদের একের পর এক লাশ পড়তে থাকে আল্লা ইচ্ছায় মুসলিমদের জন্য পরিস্থিতি কিছুটা অনুকূল হয়ে ওঠে আর শত্রুদের জন্য ময়দান যেন জাহান নামের মতো কঠিন হয়ে দাঁড়ায় শুরুতে এটা ছিল মুসলিমদের জন্য আশ্চর্যজন বিজয় কিন্তু এক পর্যায়ে মুসলিমরা একটু পড়ে মুসলিমদের এই অবস্থা দেখে সেনাপ্রধান কুতুস তাদের সামনে গিয়ে দাঁড়ালেন নিজের হেলমেট খুললেন এবং বলে উঠলেন ওয়া ইসলামাহ ওয়া ইসলামা ওয়া ইসলামাহ ইসলাম তখন বিপন্ন কুতুস থামলেন না এগিয়ে গেলেন শত্রুবাহিনীর দিকে নিজেদের নেতাকে হেলমেটবিহীন অবস্থায় শত্রু সেনাদের ভেতরে প্রবেশ করতে দেখে মুসলিম বাহিনী স্বতঃফূর্ত ভাবে তাদের নেতাকে অনুসরণ করতে শুরু করল সম্মিলিত আঘাতের এক ঝড় হাওয়া বইতে শুরু করল কাতারদের জেনারেল নিহত হল শত্রুপক্ষের সমগ্র সৈন্য বাহিনী তছ নচ হয়ে গেল এবং মুসলিমরা তাদের পিছু ধাওয়া করল কেউ কেউ মারা পড়ল আর অনেককেই গ্রেফতার করা হলো। মুসলিমদের এই অত্যাশ্চর্যজনক বিজয় তাঁতারিদেরকে তাদের মৃত্যুকূপে পৌঁছে দেয় এই যুদ্ধের পর অপেক্ষাকৃত ছোট আরেকটা যুদ্ধ হয়েছিল বিসান নামক জায়গায় সেখানেও মুসলিমরা বীর বিক্রমে মরণপণ লড়াই করেন এবং বিজয় লাভ করেন আইনজালতের যুদ্ধ ইতিহাসের বৃহত্তম ও তাৎপর্য তাৎপর্যমণ্ডিত যুদ্ধ এবং ঐতিহাসিক বিজয়গুলোর মধ্যে অন্যতম কেন কারণ হলো মুসলিমরা যদি ওই সময় মঙ্গলদের বিস্তারকে প্রতিরোধ না করত মিশর দখল করে আর মিশর ছিল সে সময়ের ইসলামের শেষ দুর্গ আফগানিস্তান ইরাক শাম সবই মুসলিমরা হারিয়েছে কুতুস যদি সেই সময়ে আইনজালুতে তার সাহস আর পরাক্রম নিয়ে তাদের গতিরোধ না করতেন তাতাররা মিশরের মুসলিমদের উপরও গণহত্যা চালাত তারপর তারা আফ্রিকার এবং ইউরোপের অন্যান্য অংশে অগ্রসর হত এটাই ছিল ওদের পরিকল্পনা প্রায় অর্ধশত বছর পর্যন্ত মুসলিমরা তাদের সাথে কোনো একটা যুদ্ধেও জয় হতে পারেনি বরং বলতে গেলে তেমন কেউই তাদের সামনে মাথা তুলে দাঁড়ায়নি প্রশ্ন হচ্ছে তাহলে মুসলিমরা কিভাবে মিশরে জয় লাভ করল আমরা চাইলে দার্শনিকদের মতো ডানে বামে ঘুরিয়ে অনেক অ্যানালিস করতে পারি ইতিহাস বিশারদ হবার ভান করে এই বিজয় নিয়ে অনেক ফুল ফুলঝুরে ফোটাতে পারি কিন্তু এই বিজয়ের পেছনের গোপন রহস্য হলো সেটাই যা বহু বছর আগে সাইদিনা উমার রাজিয়াল্লাহ আনহু তার সেটাই প্রকৃত এবং একমাত্র কারণ কারণ আর নেই। যে কোন দৃষ্টিকোণ এবং বিচার থেকে মুসলিমদের পরাজিত হবার কথা তাদের সৈন্যবাহিনী প্রশিক্ষিত ছিল না সংখ্যা ছিল শক্তিশালী শত্রু সৈন্যের তুলনায় নিতান্তই নগণ্য শত্রুদের কেবল সংখ্যাধিক ছিল না বরং তারা ছিল এমন এক অভিজ্ঞ বাহিনী যারা অর্ধ শতাব্দী ধরে গণহত্যা আর যুদ্ধবিগ্রহে ছিল সিদ্ধ হস্ত অনেক জাতিকে তারা পৃথিবীর বুকে বিলীন করে দিয়েছিল যাই হোক এখন আপনাদের হয়তো জানতে ইচ্ছে করছে সাইদিন ওমর রাজিয়াল প্রেরিত সেই চিঠিতে কি লেখা ছিল বিজয়ের রহস্য কী ওমর রাজিয়াল্লাহ আনহু তার জেনারেলকে বলেছিলেন আমি আপনাকে এবং সমস্ত সৈন্যবাহিনীকে সকল পরিস্থিতিতে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি হ্যাঁ এটাই এটাই সেই গোপন রহস্য আল্লাহর ভয় বা তাকোয়া হচ্ছে শত্রুর বিপক্ষে মুমিনদের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি তিনি তাদের বলেছিলেন তোমরা তোমাদের শত্রুর ব্যাপারে যতটা শঙ্কিত থাকো তার চেয়ে বেশি ভয় করো তোমাদের গুনাস সমূহকে আল্লাহর সাথে নাফর মানিতে যে পাপে লিপ্ত হয় তার বদলতেই মুসলিমরা বিজয় লাভ করে কিন্তু যদি আমরাও তাদের মতো পাপে নিমজ্জিত হই আল্লাহকে ভয় না করি তাহলে তারা আমাদের উপর জয়ী হয় কারণ তখন বিষয়টা হয়ে যায় কাফিরদের শক্তিমত্তা বনাম মুসলিমদের শক্তিমত্তা কাফিরদের শক্তিমত্তা বনাম মুসলিমদের এই নয় শক্তি দিয়ে আমরা কখনোই তাদের সাথে পেরে উঠব না কারণ লোকবল আর উপায় উপকরণে তারা সব সময় আমাদের চেয়ে শক্তিশালী তাই আমাদের বিজয় শুধু তাকোয়া অর্জনের মাধ্যমে আসবে অন্য কিছুতে নয় আইনজালতের যুদ্ধে বিজয়ের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মার সান মান প্রভাব প্রতিপত্তিতে আমূল পরিবর্তন আসে এর মাধ্যমে কুতুস উম্মার হারানো গৌরব এবং উম্মার পুরুষদের সাহসিকতা ও পৌরুষ ফিরিয়ে এনেছিলেন তাতার রায় এসে শত শত মুসলিম হত্যা করছে আর সবাই চেয়ে চেয়ে দেখছে প্রতিরোধের কথা ভাবতে পারছে না এমনটা আর হয়নি এ যুদ্ধবিজয়ে মুসলিমদের মনে আল্লাহর প্রতি তাদের আশা ভরসা পুনরুজ্জীবিত করে কারণ তিনি তাদেরকে বাস্তবে তার সাহায্য দেখিয়েছেন শত্রুপক্ষ যত বড় আর শক্তিশালী হোক না কেন কেউ আল্লাহর পক্ষে থাকলে বিজয় তার সুনিশ্চিত জমিনে কাফিরদের অবাধ গতিবিধি তোমাদেরকে যেন প্রতারিত না করে এটা কয়েকদিনে সম্ভব মাত্র তারপর তাদের চূড়ান্ত আবাসস্থল তো জাহান নামে আর তা কতই না নিকৃষ্ট বিশ্রাম স্থল সুরা আলী ইমরান আয়াত একশো ছিয়ানব্বই ৯৭। মুসলিমরা উপলব্ধি করতে পারল যে আল্লাহ তাদের সাথে থাকলে তারা জয়ী হবেই তারা বুঝলো ইমাম মাহদির আগমনের অপেক্ষায় বসে থাকার কোনো মানে নেই যেমনটা এখনও অনেকে বিশ্বাস করে তখনও করত যখন আল্লাহ কারো জন্য বিজয় ও কল্যাণ চান আসমান ও জমিনের কোন সত্যি নেই তাকে সেই বিজয় ও কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে ও ইহু বি যদি কারো ক্ষতি করেন। তবে তিনি ছাড়া সেই ক্ষতি দূর করার আর কেউই নেই আর যদি তিনি কারো কল্যাণ করেন তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান ও কর্তৃত্বশীল আমি আল্লাহ যদি তোমাকে কোন কষ্টে নিপতিত করেন তবে তিনি ছাড়া কেউ তা মোচন করতে পারবে না আর যদি তিনি তোমাদের কল্যাণ চান তবে তার অনুগ্রহ অপসারণের ক্ষমতাও কারো তিনি সীয় অনুগ্রহ তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে দান করেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল অতিশয় দয়ালু সুরা ইউনুস আয়াত একশো ষাট এই যুদ্ধের আগে প্রায় অর্ধশতাব্দী ধরে মুসলিমদের সাথে পশুর চেয়ে খারাপ ব্যবহার করা হচ্ছিল তাদের উপর চলছিল নৃশংস নির্যাতন গণহত্যা আর ধর্ষণ উম্মাহ যেন রাস্তায় পরে থাকা ছড়ানো ছিটানো খাবার প্রত্যেকটা কুকুর সেই খাবারের ভাগ চায় মুসলিম দেশগুলোতে ছিল শত্রুদের অবাধ বিচরণ কিন্তু আইনজালতের পর পাশার দান উল্টে গেল এই অসাধারণ বিজয়ের সাথে ফিরে এলো উম্মার হারিয়ে যাওয়া মর্যাদা আর শান শকত শোষণ নিষ্পেষণের সেই জমিনে অমুসলিমদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল এ বিজয় এত অবাধ দ্রুত এবং অপ্রত্যাশিত ছিল যে হালাকু খানের সেনাবাহিনী পাল্টা আক্রমণ করার সাহস পর্যন্ত পায়নি অথচ কয়দিন আগেও এদের হিংস্রতা পশুত্বকে হার মানিয়েছে কিন্তু আইনজালতের পর হালাকুর পক্ষ থেকে অল্প কিছু সৈন্য নিয়ে ছোট ছোট বাহিনী পাঠানো হতো কেবল শুধুমাত্র নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য পাল্টা হামলা চালানোর সাহস তারা দেখায়নি আজকে তাদের পরিণতি কি হয়েছে দেখুন যারা আমর ইবনাল আসের জয় করা দেশে লা ইলাহা ইলার দেশে যা ইসলাম দিয়ে শাসিত হয়েছিল সেই দেশে তারা বলেছিল তারা আল্লাহর শাসন চায় না তারা গণতন্ত্র চায় তারা বলেছিল আল্লাহর আইন দিয়ে মিশর শাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত জনগণের ভোটের মাধ্যমে ঠিক করা হবে অথচ আল্লাহর শাসন লা ইলাহা ইল্লাল্লাহর শাসন ইসলামের একটা মূলনীতি আল্লাহর শরিয়াহ মানুষের ভোটের মুখাপেক্ষী নয় তারা বলত না धीरे धीरे आल्ला सरिया वास्तवायन करते पश्चिमा और सेकुलर देन आल्लाएम करा चेलाह छा खुशी करते कपाले जुटे अपमान लाछना और पराजय क्षमत अवस्थाय जरा खुशी राखते चेल जर सन्तुष्ट आल्ला शासन प्रतिष्ठा कर चेषा करी तरह संख्य कोटी कोटी ক্ষমতায় থাকা অবস্থায় এই মুসলিমরা আল্লাহকে সন্তুষ্ট করেনি তাই আল্লাহ এবং আল্লাহর অনুসারীরা আজ তাদের শিখতে হবে আমরা যা আমাদের সন্তানদের বইপত্রে শিখাই আমাদের নিজেদের তার সত্যি সত্যি বিশ্বাস করতে হবে আল্লাহ রসুল সাল্লা আলাই বলেছেন যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহ তাল্লা সন্তুষ্টি কামনা করে আল্লাহ তাল্লাহ তার দায়িত্ব নিয়ে নেন তাকে রক্ষা করেন তার সম্মান বৃদ্ধি করেন আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে মানুষের সন্তুষ্টি কিনে নেয় আল্লাহ তালা তাকে পরিত্যাগ করেন তাকে মানুষের হাতে ছেড়ে দেন মিশরের এই মুসলিমরা যাদের ভয়ে ইসলাম প্রতিষ্ঠা থেকে বিরত থেকেছিল এবার তারাই তাদের রক্ষা করুক আমাদের একটা জিনিস বুঝতে হবে যারা লা লাহা ইল্লাহকে ধারণ করবে তাদের কেউ পরাজিত করতে পারবে না এই কথাটি বলা হয়েছিল দশ বছরের কিশোর ইবেন আব্বাসকে যদি সমগ্র দুনিয়াও তোমার বিরুদ্ধে চলে যায় তবুও তারা তোমাকে পরাজিত করতে পারবে না আইনজালত মুসলিমদের মাঝে শান্তি এবং মর্যাদা ফিরিয়ে আনল ফিরিয়ে আনল প্রায় একশো বছরেরও বেশি সময়ের জন্য মুসলিমদের উপর আর অপমান নির্যাতন আর নৃশংসতার সুযোগ রইল না এরপর তাঁতারিরা এই একশো বছর তেমন কোন বাড়াবাড়ি করার সাহস দেখায়নি এরপর এল তাঁতারিদের এক নতুন নেতা তৈমুর লং সে দখল করল হালাব এবং দামাসকাস ততদিনে মানুষ আবার আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল তখন তাতাররা মুসলিমদের বিরুদ্ধে আবার জয়ী হল আইনজালত যুদ্ধের একশো বছর পর আইনজালতের পর সিরিয়া এবং মিশর ঐক্যবদ্ধ হল মুসলিম জাতির জন্য একটা বর্ম তৈরি হল কৌশলগত রাজনৈতিক ভৌগোলিক শিক্ষাগত এবং ঐতিহাসিক সকল বিবেচনায় এই ঐক্য ছিল বেশ গুরুত্বপূর্ণ উম্মার একাত্মতা প্রকাশ পেল আল্লাহ বলেছেন অ আর আল্লাহ ও তার রাসুলের তোমরা আনুগত্য করবে এবং নিজেদের মধ্যে ঝগড়া বিভেদ করবে না অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি বিরুপ্ত হবে সুরা আল আনফাল আয়া ছেচল্লিশ আইনজালতের পর অযোগ্য নেতাদের মুখোষ উন্মোচিত হয়ে যায় মহান নেতা সালাহিনের নাতিরাও ছিল তাদের মধ্যে তাদের চিন্তা জুড়ে সর্বদা থাকত মসনত আর ক্ষমতা এই বিজয়ের পর সেই সব নেতাদের প্রকৃত চেহারা মানুষের কাছে উন্মুক্ত হয়ে পড়ে তাদের কেউ কেউ কুতুজের নেতৃত্ব মেনে নিলেন বেশিরভাগ অযোগ্য নেতাই হারিয়ে গেল ইতিহাসের আস্তা করে এই বিজয়ের আরও এক সুফল হল যে দামাস্কাস এবং মিশরের ঐক্যের পর মুসলিমরা সিরিয়া এবং ফিলিস্তিনের ছোট ছোট এলাকাগুলো বা ইমারতগুলোর দিকে অগ্রসর হতে লাগল এই এলাকাগুলোতে ক্রুসিডারদের রাজত্ব ছিল প্রায় একশো ষাট বছর ধরে সেখানে সাধারণ মুসলিমদের উপর চলছিল অত্যাচার এইসব এলাকায় নুরুদ্দিন ইমাম উদ্দিন এবং সালাহিন পদার্পন করেননি সালাহিনের যারা রক্ত সম্পর্কের বংশধর তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও যারা সালাহিনের আদর্শিক বংশধর তারা ইমান এবং প্রত্যয়ের সাথে অগ্রসর হন এবং এই ইমারতগুলোতে মুসলিমদের শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন এই বিজয়ের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়েছিল কাতারদের উপর তারা ইসলামকে চিনতে আর জানতে লাগলো তারা ইসলাম নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে শুরু করলো। ফলশ্রুতিতে তারা দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল যখন ক্ষমতা তাদের নিজেদের হাতে ছিল তখনও তারা মুসলিমদের দেখেছিল এখন যখন মুসলিমদের হাতে ক্ষমতা তারা দেখল মুসলিমদের উপর তারা যে নির্যাতন অত্যাচার ও ধর্ষণ চালিয়েছিল মুসলিমরা তার প্রতিশোধে কিছুই করছে না এমন কি। তাঁতারদের নজরবন্দিও করে রাখেনি যেমনটা তারা শত্রুদের ক্ষেত্রে করত তারা বিস্মিত হচ্ছিল মুসলিমদের ব্যবহার আর ক্ষমাশীলতায় তাদের অনুমান ছিল মুসলিমরাও তাদের মতন নির্যাতন এবং ধর্ষণ চালাবে কিন্তু ইসলাম তা বলে না ইসলামের ন্যায় নিরাপত্তা এবং রীতিনীতি দেখে তারা অবাক হয়ে যায় তাঁতারদের ধর্ম ছিল মানুষের বানানো চেঙ্গিস খান এই ধর্মের প্রবর্তক ইসলাম তাঁতারদের হৃদয়ে আধ্যাত্মিক শূন্যতা পূরণ করতে শুরু করে এই বিজয়েরও ছয় বছর আগে হালাকুখ এক চাচাদো ভাই ইসলাম সম্পর্কে আগ্রহী হয় এবং ইসলাম গ্রহণ করে তিনি ছিলেন তাতারদের একজন সম্মানিত ব্যক্তি হালাকু এতে বিস্মিত হন সে তার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাই হোক অবশেষে আমরা আল্লা সুবান তাল্লাহর কাছে দোয়া করেই তিনি যেন এই ওম্মার কষ্ট লাঘব করে দেন তিনি যেন প্রতারকদের স্থলাভিষিক্ত করেন আমাদের প্রিয় নেতা সাইফাদ্দ কুতুস রহিমুল্লা তাল মতো নেতা দিয়ে ওসলিল সিন মোহামদ ও আলআ ওসহাবিস্লাম আলহামদুলিল্লাহ রবিলমিন